সালামু আলাইকুম রহমতুল্লাহ বি বারকাত একটা প্রশ্ন আইসে যে একটা প্রশ্ন আইসলা যে আমরা নামাজ দাখলি আমরা অত আকিদা বা বিশ্বাস লইয়া বা তাওহিদ লইয়া অত বেশি আমরা জানার দরকার প্রয়োজনীয়তা কিতাব তো এই ব্যাপারে জবাবই লগিয়া যে আমরা সহজে বুঝি যে একটা বিল্ডিং বানাইতে গেলে বিল্ডিংয়ের কিছু ফাউন্ডেশন থাকে ফাউন্ডেশনের উপরে যদি ফাঁসতালা ফাউন্ডেশন থাকে তখন ফাঁসতালা এই বিল্ডিংটা ফাঁসতলা পর্যন্ত করা যাই ঠিক অনুরূপভাবে ইসলামর কিছু মৌলিক বিষয় আছে মৌলিক বিষয় যদি না থাকে তাহলে পরবর্তী বিষয়গুলা দাফ যাওয়া না যেমন সে যদি আমরা যদি দু একজাম্পল দেয় সেও মনে হোক পরীক্ষা দিছে না আর হলে যে আর্জেন্সি কারণ তুমি মেট্রিক দশনি না মেট্রিক না দিলে কি ধর আমি তো বা আমরা সবাই জানি যে মেট্রিক পাশ না করিয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া যায় না বা ডিগ্রি পরীক্ষা দেওয়া যায় না ঠিক অনুরূপ ভাবে যদি হয় যে আমার বিল্ডিং তোমার ক্ষয়তলা করলে সাইডতলা তবে সিঁড়ি না থাকলে কি তাইব আমার বিল্ডিং তো সাইডতলা বানিয়েছি তো সিঁড়ি যদি না থাকে তার যদি না থাকে না থাকে তাহলে কোনো বৃত্তি নাই বা কিছুদিন আগে আমরা ডাকাত একটা বিল্ডিং ফড়ি গেছিল কেউ দেখ যে বিল্ডিংলিয়া দুতলা বা তিনতলা ফাউন্ডেশন আড়াই রুপে করলি সে বেশি ক্ষয় একতলা তখন কী গেছে ঠিক অনুরূপভাবে ইসলামের মৌলিক বিষয় লোকি ইমান আরখানুল আরখানুল ইসলামের মাঝে রুকন রোকনৈলি ফার্স্টা সর্বপ্রথম ওই ইমান ইমান যদি না থাকে তাহলে তার সিয়াম কিছু ক্ষমে না সম্মানিত উপস্থিতি যেটা মেট্রিক না থাকলে ডিগ্রি পাশ করা যাইত না যেভাবে তার বিল্ডিং যদি নিস্তলা না থাকে তাহলে দুতলা তিনতলা দেওয়া না ঠিক অনুরূপে ইসলামের মূল বৃত্তি হলিয়া ফার্স্টা এর মাঝে মৌলিক বৃত্তি ইমান আগে কোন আমল করবার আগে ইলমর মাঝে ইলি স্বর ফলি আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণার দা থাকে যদি রসুল সম্পর্কে সঠিক ধারণা না থাকে ইসলাম সম্পর্কে যদি সঠিক না ধারণা না থাকে তাহলে কীভাবে একজন ব্যক্তি তার বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে কীভাবে সে আমল করতে পারব সম্মানিত উপস্থিতি এতে হবো তাওহিদ এর লোকি বিশ্বাস এলি ইসলামের মূল ভিত্তি আমরা ফেলা ইমান ঠিক করতে হইব আল্লাহ সম্পর্কে ইমান রসুল সম্পর্কে ইমান ফেরেস্তাদের সম্পর্কে ইমান কিতাব সমূহের প্রতি ইমান ইমানের যে ছয়টা রোকন আছে তকদিরের বালা মন্দার প্রতি ইমান এই যে ইমান ইমানরে আমাদের কিতা করতে হইব ঠিক করতে হইব ইমান ঠিক করার ফলে তারপরে ইমান ফলে দ্বিতীয় স্তর ওই লগি ইমানের দ্বিতীয় সালাদ তারপরে লেগিয়া জাকাত তারপরে এলিয়া সিয়াম তারপরে এলি হজ এতে আমরা ইমান যদি ঠিক না থাকে তাহলে বাকিগুলা খাজা হইত না যদি ইমান যদি ঠিক না থাকলে তাহলে নামাজ খামে না একজন হিন্দু ব্যক্তি অর্থন অমুসলিম ব্যক্তি সেই দোষে নামাজ পড়ছে তাহলে তার নামাজ কোনো ভ্যালিডিটি না কারণ সে ইমানের ভিতরে আইসা না এত আমরা ফাইলাম খুব ভালো পরীক্ষার অংশগ্রহণ করে খুব ভালো মার্ক পাইছে কিন্তু রেজিস্ট্রেশন করছে না ভর্তি না তাহলে তার এই পরীক্ষার রেজাল্ট কোনো না ঠিক অনুরূপভাবে ইমান যদি নিতাম তা ঠিক না থাকে তাহলে সালা কাজ করত না এটা নবী মাহমুদ সব নবী এবং তারা সর্বপ্রথম দুনিয়ার মানুষের ইমানের দাওয়াত দিছেন এবং রসদামে তেরো বৎসর সালাথর দাওয়াত দিছেন না সিয়ামর দাওয়াত দিছেন না হজর দাওয়াত দিছেন না জাকাতের দাওয়াত দিছেন না মক্কার মস্মিক তাই তেরো বৎসর ইমানের দাওয়াত দিছেন বিশ্বাস ইমানি আখিদা আমরা বিশ্বাসের মূল জিনিস এমনি যদি আখিদা ঠিক না থাকে আপনারা যদি ঠিক থাকে যদি সঠিক না থাকে তাহলে বাকিগুলো কোনো খাজে লাগত আর তাহিৎ যদি ঠিক থাকে তাহলে আল্লাহ সুবাহান্লাহ কছেন ইন্নআল্লাহ আলাফিরুগস কবি ওয়া ফিরু মাহুনা কালি আল্লাহ সুহানহতালা কেছেন আল্লাহ শির্কর গুণা মাফ কর্তা নাই তাহলে যে কোনো মাফ করে দিতে দিবা আল্লাহ ইমান যদি ঠিক থাকে যদি ইম যদি তার মুক্ত থাকে তার বিশ্বাস যদি তার যদি মুক্ত থাকে তাহলে আল্লা সুবহানতালায় বাকি যে গুণাখাতা যদি হইয়া থাকে সেটার মাফ আমরা জ্ঞান অর্জন করি আমরা আমাদের মৌলিক ভিত্তি আমাদের বিশ্বাসগুলারে ঠিক করি তারপরে বিশ্বাসের ফলে ভিত্তি করিয়া আমাদের যে আমলগুলো হইব সালাদ সিয়াম এগুলারও যেন আমরা সুন্দরভাবে রসুদাল্লাহ ইসলামে যেভাবে হইসেন যেভাবে দিক নির্দেশনা এইভাবে যেন আমরা আদায় করি আল্লাহ সুহান তালে আমরা বিশুদ্ধ ইমান সহকারে আমরা আমল করার তৌফিক দান হরক্ষা ওসলাল নবীন মহম্মদ ওয়াল আলিবাসাবি ওসাল্লাম আলাইকুম